আব্দুল্লাহ ইবনে আব্বাস ওয়াদিল্লাতাল্লাহ আনহ হতে বর্ণিত তিনি বলেন তাওয়াফ জিয়ারতের পর মহিলার হায়াস হলে তার চলে যাওয়ার অনুমতি রয়েছে